কেন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা এটা আমাদের কি কারণে জানা প্রয়োজন কেন জানা জরুরি অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে এই ঘটনাগুলো জানা এ কারণে জরুরি কারণ খুব অল্প সংখ্যক মানুষ সঠিক ঘটনা সম্পর্কে জানেন কি কারণে ওসমান রাজি তলানহুর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং কেন সাহাবারা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিলেন এর অন্যতম একটি কারণ হচ্ছে এক নম্বর ইতিহাসের এই অংশগুলো ইতিহাসের এই অংশের বর্ণনাগুলো রচনা করেছিলেন পরবর্তীতে অর্থাৎ উমাইয়া খিলাফতের পরবর্তীতে আব্বাসী খিফা এবং আব্বাসী ও খলিফারা উমাইয়াদের প্রতিযোগী মনোভাব পোষণ করতেন যার কারণে তারা অনেক মিথ্যা গল্প তৈরি করেছিলেন তাদের সম্পর্কে এবং তারা ইতিহাসের এই অংশটিকে বিকৃত করেছেন কাজে এটা হচ্ছে অন্যতম একটি কারণ যার ফলে অধিকাংশ মানুষ সঠিক ঘটনাগুলো পর্যন্ত পৌঁছাতে পারেন না দ্বিতীয় কারণ ঐতিহাসিক এই বর্ণনাগুলোকে যখন সংগ্রহ কিংবা যাচাই বাছাই করা হয়েছে এগুলোকে হাদিসের মতো করে সংগ্রহ কিংবা যাচাই বাছাই করা হয়নি কাজেই ইতিহাসের বইকে ইতিহাসের বর্ণনাকে শতভাগ বিশুদ্ধ এটা ধারণা করা খুব কঠিন বরং ঐতিহাসিকদের বইতে আমরা এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের পদ্ধতি দেখতে পাই কেউ কেউ সনদগুলোর বর্ণনাগ্রহ করার চেষ্টা করেছেন চেনকে সংগ্রহ করার চেষ্টা করেছেন এবং সেগুলোকে উল্লেখ করেছেন কিন্তু সানদের বর্ণনাকারীদের ব্যাপারে কোন আলোচনা মন্তব্য উল্লেখ করেনি কারণ মূলত এই কিতাবগুলো লেখা হয়েছে আলেমদের দ্বারা জন্য। এগুলোকে সাধারণ মানুষের কথা ভেবে রচনা করা হয়নি যেহেতু এই কিতাবগুলো আলেমদের জন্য রচিত হয়েছে এবং যখন একজন আলেম তিনি একটি বর্ণনার সানদ দেখেন চেইন দেখেন বর্ণনাক্রম দেখেন তিনি এই বর্ণনাক্রম দেখে সাথে সাথেই বলে দিতে পারেন এই বর্ণনাটি সহি নাকি দুর্বল এবং এই জন্য তাদেরকে অতিরিক্ত কোন টিকা বা মন্তব্যের দরকার হয় না কেননা ক্রম থেকেই এটা স্পষ্ট অপরদিকে যখন একজন সাধারণ ব্যক্তি এই কিতাবগুলোকে পড়েন তারা শক্তিশালী এবং দুর্বল উভয় ধরনের বর্ণনাকেই গ্রহণ করে থাকেন আরো একটি কারণ এই দুইটি কারণ বাদে সেটা হচ্ছে আমাদের তিন নম্বর পয়েন্ট ইতিহাসের এই অংশটির বর্ণনা অনেক ঘটনা রচনা করেছেন ব্যাখ্যা করেছেন অমুসলিম ঐতিহাসিকগণ যেমন উসমান রাজি তত্যাকাণ্ড তার বিরুদ্ধে নিয়ে বিভিন্ন অভিযোগ এবং এমন কি পার্থক্যগুলো সকল কারণে আমরা দেখতে পাই অনেক মুসলিমরা খুব খোলাখুলিভাবে সাহাবাদের ব্যাপারে আক্রমণ করে কথা বলে থাকে যেমন মোয়াবিয়া রাজিদাহুর ক্ষেত্রে যদিও আমরা জানি তিনি একজন সম্মানিত সাহাবি এবং তার মর্যাদায় অনেক হাদিস বর্ণনা করা হয়েছে মুখারিতে বর্ণিত হাদিসে ইবনে ওমর রাজি হুমা থেকে বর্ণিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সময়ে আমরা আবু বকর রাত্রে এরপর ওমর এরপর ওসমান অর্থাৎ শ্রেষ্ঠত্বের দিক থেকে এই ক্রমবিন্যাস আমরা মনে করতাম এবং এই হাদিসটি রয়েছে বুখারিতে এবং এরপর তিনি আরো বলেছেন আমরা আল্লাহ রসুল সাল্লাহামের সাহাবাদের মধ্যে কোন পার্থক্য করতাম না তাহলে আজকে এই বর্তমান যুগে এটা কিভাবে সম্ভব হল আমরা দেখতে পাচ্ছি আমরা এমন একটা সময় এসে উপস্থিত হলাম যখন লোকজন এই উম্মার তৃতীয় শ্রেষ্ঠ ব্যক্তি উসমান আলী তালাকে আক্রমণ করে কথা বলে থাকে এই সেরকম যেভাবে মুজাহিদ রহিমাউল্লা বর্ণনা করেছেন তিনি বলেছেন ইয়াহিয়া জাকারিয়া আলহিস্লামের সন্তান তিনি যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন ইয়া রব তুমি দুনিয়ার মানুষদের কাছে আমাকে এমন বানিয়ে যাও যেন তারা আমার ব্যাপারে ভালো ছাড়া খারাপ কিছুই না বলতে পারে। তখন আলসু ভালা তার কাছে নাদিল করলেন ও ইয়াহিয়া আমি তো এটা আমার নিজের ব্যাপারেও থাকতে রে লিপিবদ্ধ করিনি আর তুমি কিনা দোয়া করছ যে তোমার ব্যাপারে এটা আমি নির্ধারণ করে দিই সুতরাং অবশ্যই কিছু লোক এমন থাকবে দেখি যারা ব্যাপারেও সীমা লঙ্ঘন করে কথা বলে থাকে। ব্যাপারে থাকি আলোচকমাত আলোচনা মহাতালার সাথে মানানসই নয় আলোচক মহাতালা যেগুলো থেকে পবিত্র কাজেই এটা আমরা কিভাবে আশা করতে পারি যে এমন কিছু লোক থাকবে না যারা উসমান রাজিলাত হুকে আক্রমণ করে কথা বলবে যারা মোয়াবিয়া রাজিল হুকে আক্রমণ করে কথা বলবে যারা আলী আক্রমণ করে কথা বলবে। কাজেই এই বিষয়গুলোতে একদিন মুমিনের অবস্থান হবে সেরকম যেটা ওমর ইবনে আবদুল আজিজ রাহম বলেছিলেন এই ভিতনাগুলোর ব্যাপারে তিনি বলেছিলেন যখন তার কাছে এই ভিতনাগুলো সম্পর্কে ঘটনাগুলো সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল তিনি বলেছিলেন এগুলো ছিল এমন এক রক্তপাতের ঘটনা যা থেকে আল্লাহ আমার হাতকে বিরত রেখেছেন অর্থাৎ। আবাস ও মহামতাল ত্যাগিরে এমনভাবে নির্ধারণ করেছেন যে আমি ওই ফিটনার কোন অংশ ছিলাম না আর আমি না কোনো রক্তপাত ঘটিয়েছি কাজেই তিনি বলছেন সেটা ছিল এমন এক রক্তপাত যা থেকে আল্লাহ আমার হাতকে নিরাপদ রেখেছেন কাজেই আমি আমার জিহিবা দ্বারা সেই ফিটনায় জড়াতে চাই না কেন আমি আল্লাহ রসুলের সাহাবাদের ব্যাপারে মন্তব্য করতে যাব এবং এর মাধ্যমে আমরা জানতে যাচ্ছি একজন মুমিন কিভাবে সাহাবাদের ব্যাপারে আলোচনা করতে পারে সেই ব্যাপারে পদ্ধতিগত আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি শুরুতে জেনে সাহাবাদের পরিচয় সাহাবা এই শব্দটির মাধ্যমে আমরা সেই সকল মোমিন নারী পুরুষদের ব্যাপারে কথা বলতে যাচ্ছি যারা আল্লাহ রসুল সাল্লাহামের জীবদ্দশা ইসলাম গ্রহণ করেছিলেন এবং নিজের চোখে তাকে দেখেছিলেন এবং মৃত্যুবরণ করেছেন ইসলামের উপর আর যদি এমন হয় যে তিনি নিজের চোখে আল্লাহ রসুল সাল্লাহামকে দেখেছেন ঠিক কিন্তু আল্লাহ রসুল সাল্লাম জীবিত থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করেননি তাহলে সেই ব্যক্তিকে আমরা সাহাবাহিত যারা মুসলিম ছিলেন মুসলিম থাকা অবস্থায় আল্লাহ রসুসাল্লাহ নিজের চোখে দেখেছেন এবং মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছেন সেই সমস্ত ব্যক্তিরাই হচ্ছেন সাহাবা সাহাবাদের নিয়ে যখন আমরা আলোচনা করব কথা বলব এক নম্বরে আমাদেরকে স্মরণ রাখতে হবে আমরা কখনোই তাদের নিয়ত বা ইন্টেনশন এটা নিয়ে কথা বলব না সাহাবার রাতীয়হম তারা একটা দল বা গ্রুপ হিসেবে করেছেন প্রশংসা স্বয়ং আল্লাহ তাদেরকে প্রশংসা করেছেন এবং তাদেরকে সম্মানিত করেছেন কুরআনের আয়াতের মাধ্যমে এবং এই কারণে সেই সাহাবাদের ব্যাপারে যে কোনো আলোচনায় যদি আমরা তাদের মোটিভ বা নিয়তের ব্যাপারে কথা বলতে চাই সেটা কখনোই সঠিক হবে না যখন কেউ তাদের মনে কি ছিল তারা কোন উদ্দেশ্য নিয়ে এই কাজটি করেছিলেন সেগুলো নিয়ে কথা বলতে যাই। কিংবা তাদেরকে দুনিয়া লোভী বলে আখ্যায়িত করতে চাই আবার যদি কেউ বলে তারা ক্ষমতা লাভের জন্য এগুলো করেছেন শাসক হতে চেয়েছেন কিংবা তারা এগুলো করেছেন পারস্পরিক প্রতিহিংসাবশত তাহলে সেই ব্যক্তির অবশ্যই স্মরণ রাখা উচিত এই ধরনের মন্তব্যের মাধ্যমে সে আসলে আল্লাহ সুহামত আল্লাহ করা দাজকিয়াকে অস্বীকার করছে কারণ স্বয়ং আল্লা সুহামাত আল্লাহ সাহাবাদের প্রশংসা করেছেন কুরআনে তিনি তাদেরকে মর্যাদা দান করেছেন কেউ যদি কোন সাহাবার ব্যাপারে অভিযোগ করে যে তিনি দুনিয়া লবি ছিলেন তাহলে সে আল্লাহর করার প্রশংসাকে অস্বীকার করল এবং এটাই একমাত্র কারণ নয় যে আমরা তাদের অন্তরে কি ছিল তাদের নিয়তের ব্যাপারে কথা বলবো না বরং আমরা কোন মানুষের নিয়তের ব্যাপারে কথা বলার অধিকার রাখি না কার অন্তরে কি ছিল কে কি উদ্দেশ্যে কোন কাজ করেছে এটা আমরা কখনই বলতে পারি না আমরা মানুষের নিয়ত নিয়ে কথা বলবো না এবং এটা একমাত্র আল্লাহ মতওয়ালার অধিকার তিনি একমাত্র জানেন কার অন্তরে কি আছে কিন্তু প্রধান কারণ শাহাবাজি তুল তারা আল্লাহর তরফ থেকে তাজকিয়া পেয়েছেন এবং এর মাধ্যমে তারা যাবতীয় নিফাক থেকে পবিত্রতা লাভ করেছেন পবিত্রতা লাভ করেছেন দুনিয়া বে কামনা বাসনার অপবিত্রতা থেকে কাজেই আমাদের এটা বুঝতে হবে যে তাদের তাকুয়া এবং ইলমের কারণে তাদের ইজতিহাদ হল শ্রেষ্ঠ ইজতিহাস এবং এ কারণেই সাহাবাদের সমষ্টিগত মতামত হচ্ছে আমাদের উপর ওয়াজিব বা বাইন্ডিং সাহাবাদের সমষ্টিগত মতামত হচ্ছে ওয়াজিব তারা যদি কোন একটি বিষয়ে মতানৈক্য করেন মত করেন তাহলে সত্য বা হক এটা তাদের মতামতের মধ্যেই রয়েছে অর্থাৎ আমরা সাহাবাদের মতামতের বাইরে গিয়ে অন্য কারো মতামত খুঁজে সেখানে সত্য বের করতে পারব না সেখানে আমরা সত্যকে পাব না এরকম মনে করবো না যে সাহাবাদের মতামতের বাইরে গিয়ে অন্য কোন একজন ব্যক্তি আরো ভালো মত প্রদান করতে পারবেন এটা কখনোই সম্ভব নয় এবং আমাদেরকে আরও স্মরণ রাখতে হবে যে কোন একজন ব্যক্তি যখন এই ঐতিহাসিক ঘটনাগুলো সম্পর্কে জানবেন তিনি যদি এই ঘটনাগুলোকে রিকনসাইল করতে না পারেন বা সামঞ্জস্য বিধান করতে না পারেন মেলাতে পারেন তাহলে সে যেন এই কথার উপরেই সন্তুষ্ট থাকে এমন কোন প্রজন্ম নেই যা সাহাবাদের প্রজন্মের সমকক্ষ হতে পারে তারাই হচ্ছেন সর্বোত্তম প্রজন্ম আর যে কোন ত্রুটি যা সাহাবাদের উপর আরোপিত করা হয়ে থাকে তার উদাহরণ হচ্ছে তার তুলনা হচ্ছে সেই কালো বিন্দুর মতো এক ফোটা কালো দাগের মতো যা একটা সাদা কাপড়ে পাওয়া গেল অপরদিকে আমার আপনার তথা বাকি সমস্ত মানুষদের উদাহরণ হচ্ছে এর বিপরীত শাহাবার্দ আহমদের মধ্যে যদি কোনো ত্রুটি আরোপিত করা হয় এর উদাহরণ হচ্ছে সাদা কাপড়ে একটা কালো ফোঁটা বা কালো বিন্দুর মতো অপরদিকে আমার আপনার এবং বাকি মানুষদের উদাহরণ হচ্ছে সম্পূর্ণ বিপরীত সকল গৃহযুদ্ধ শুরু হওয়ার মূল কারণ সাহাবাজ্লানহম নিজেরা ছিলেন না কারণ আমরা যে সময় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রসুল ইসলামের মৃত্যুর পর এবং আবু বকর ওমর রাজুদ্দুল্লাহর খিলাফতকালের পরবর্তী সময়